ইমরান ইবনু হুসাইন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ যুগ হল আমার যুগ অতপর তৎ পরবর্তী যুগ অতপর তৎ পরবর্তী যুগ ইমরান রদাহ বলেন তিনি তার যুগের পর দু যুগ অথবা তিন যুগ বলেছেন তা আমার স্মরণ নেই অতপর এমন লোকের আগমন ঘটবে যারা সাক্ষ্য প্রদানে আগ্রহী হবে অথচ তাদের নিকট সাক্ষ্য চাওয়া হবে না ভঙ্গের কারণে তাদেরকে কেউ বিশ্বাস করবে না তারা মানত করবে কিন্তু তা পূরণ করবে না तारा ता चर्बीव वाला मोटा मोटाशोटा